الحمد لله الحمد لله إن أحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوصل عليه ونعوذ بالله من من ستنا ومن سيئات أعمالنا مَنْ يَعْمَلْ سُوءًا فَلَهُ مَؤْثَمَةٌ وَمَنْ يَصْلِحْ فَأَجْرُهُ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ ومولانا محمد العبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحاده وسلم أما بعد فأعوذ بالله من السيطان الرجيم بسم الله الرحمن الرحيم فنجعل نعبة الله على متابهين وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافس ثلاث وإن قام وصلنا وزعنا أنه مسلم إذا حسفا كذبه وإذا وعد أخنف وإذا سمن خال أو كما قال رسول الله মোখারম আল্লাহ কবুল আলম আমাদের জন্য জন্য জন্য যে কোরআন দান করেছেন প প্রপাতেও গাইডলাইন দান করেছেন এর ভিতরে দুই ধরনের জিনিস আছে যু জিনিস করতে হবে উমান হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আলাল নিজিক উপার্জন করতে হবে কান্দার হক আদায় করতে হবে এগুলো করণীয় পাশাপাশি কিছু জিনিস আমরা তারা রেখেছেন যেগুলো যেমন পুকুরি আকি এমন কিছু বিশ্বাস তাকে পুকুরি আকিলা বলা হয় ওর একটা কারোর ভিতর থাকলে তাকে মার নষ্ট হয়ে দুধের ভিতরে চেনা পড়ানো কি আকিলা আল্লাহকেও বিশ্বাস করে আমার মাদার থেকেও অনেক হয় এটাও বিশ্বাস আল্লাহ থেকে হওয়ার বিশ্বাসটা বাতিল করতে হবে রসুন আল্লাহ ইস্তালকে আল্লাহ তালা কোনো পাওয়ার দেন না তারা কারোর জন্য দোয়া করতে পারেন কবল করা না করা ইচ্ছা नदी बुस साल जैसे कर दिल এই ধারণা রাখা তার কাছে যাওয়া থাকলে এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো কিমানের বিপরীত এবং কথা সাথে গুলো ছেড়ে দিতে হবে এগুলো সব কিমান করেছে তেমনি নামে আরো কিছু জিনিস আছেন চুরি কাটি মধুরি তথা খুন খারাপি পিতামাতাকে কষ্ট দেওয়া মালের ভেজাল দেওয়া শিক্ষা বলা তার সদনাম দেওয়া গোপলে তাকে তার रास्ता गोपने की संशोधन ओर आप शत्रुता सृष्टि शत्रुता सृष्टि ला सूची हो এটাকে বলা জীবন বাস্তব দল বলতেছে কিন্তু তার কাছেও না তার মুরুবীর কাছেও না অন্য এক ব্যক্তিদের সংশোধন হবে না তার তাকে বলো আর একটাতে অপবাদ একজনের নামে এমন একটা গোল বলা হলো যে দোষটা তার মধ্যে নেই সেটা তার নামে বলা হলো এটা জীবন থেকে আর যেতে গেলে ভোক্তার বাংলার অপবাদ বা না অপবাদ সেই অপবাদ খন্ডন করার জন্য আল্লাহ তালা পুরায় নারা নাজ এইভাবে বহু গুণা আছে আমার লেখা কিতাব নির্মাণের চতুর্থ অধ্যায় এইখান থেকে আপনারা জানতে পারেন শত কবিরার এগুলোকে বর্জন করতে হবে কিছু করতে হবে কিছু হবে তখন যে উদ্দেশ্য আপনাকে আমাদের সৃষ্টি করা হয়েছে বাংলার সাথে সম্পর্ক ওটা হয়ে মূল উদ্দেশ্য বাংলার সাথে সম্পর্ক পাওয়া থেকে এমনি রান্নার চান্নার কে মস্যম পালানো কোন জরুরি না ডরেই বা যাদের বাথা নেই তাদের জন্য রাখা হচ্ছে নেই শুনে আসাতে লোভে করো সেটাই অনেক ফার দাঁড়া করতে কিন্তু উদ্ভাবার জন্য আছে উদ্ভাবটা এই জন্য করবে জানি আল্লাহর গুলাম আবার আজীবন করে দিতে কোথায় আবার এটা আমার চিন্তার বিষয় আল্লাহর জন্য করে যাবে আর আল্লাহ যেখানে ভালো মনে করেন আল্লাহ জন্য যে করবে তাকে কি আল্লাহ দিবে সক্ষম ছিলেন তার আল্লাহ জন্য করতে উঠে যে আওয়াজ আছে যতই তাহার সুতরাং চিকিৎস তোমার ঠিকানা আছে লেখা একটা আওয়াজ পানি আনতে পেরেছে গরম করে আছে শুনছি আমার ঠিকানা জাহার নামে লেখা হয়েছে খাদান খাবলো তাহলে পানি দিয়ে আপনি কি করবেন জাহার নামে যখন আমার জানা লেখা এই জন্য আমি কাজে আনু বললো আর এই বেকুম দেখা দেয় আমার সিনেমায় কোথায় হবে আবার আমার কোন চিন্তা করার বিষয় এটা আমরা নির্ধারণ করবে এটা নিয়ে আমাকে কোন গবেষণা করতে বলা হয় নাই আমাকে বলা হয়েছে যে তুমি আল্লাহ টান্ডা তুমি আল্লাহ বন্দিনী করে দেয় আমার ঠিকানা লিখা নেই আমি চা আমি আল্লাহ করে যাব আমি আজীবন আল্লাহ করে যাব আল্লাহ তো তিনজন নাই যে একজন যে অবস্থা আমার তারপরে দরবার আমি তোমার জন্য সেটা তিনি বুঝতে আওয়াজ শুনছি বলে আমি জাহাজ বন্ধ করেছি আমি তো গোলাম আমাকে তো গোলামি করে নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য আল্লাহ তাহলে ঘটাই আওয়াজ আছে তুমি আল্লাহর করে যে ভরসা দেখাইছো আল্লাহর যে গোলামি প্রকাশ করছো এটা আল্লাহ হয়ে গেছে এবং তোমার আর কোথায় আসবেন কিন্তু এটা আমাদের লেখা কিন্তু ওইটার কারণে আমরা আমল করে ঠিকানা যারা দেখায় আছে তারা আমুল করে লাগছে আর না আর না থাকলে কি হবে যাব এতে যারা করবে এটা সব এগুলো দাম জাহার খাতা আর যারা ওই খাতা করে জানলা যাতে খাতা কিন্তু ওই খাতার পরে ওই রেজিস্ট্রের পরে করে ভরসা করে আমল স্থানে সেখানে আমার হ্যাঁ এই জন্য আল্লাহ খাতায় এমন তো রাখতে হবে হ্যা এরকম করে খাতা কিন্তু পর বড় ভরসা করে আমল খাওয়া আমল করে যেতে হবে উন্নত ছাড়া দেড় লাখ টাকা খরচ করে হজ করে আসবে তো হজের মধ্যে একটা সুন্নত আছে এইগুলো সে পাচ্ছা দিন খরচ হাজার হয়ে যাবে আজকাল এক সময় লোক আছে শূন্য কোনো গুরুত্ব দেয় না দেড় লাখ টাকায় করে হাত পাড়লাম কখন কমে না কখন হয়েছে গেলে আমাদের সমস্যা এই করণীয় আর বর্জনীয় গুলো বর্জন করতে আগে নেই আমরা তাদের করতে পারে না দিয়ে করতে টেলিভিশন টাকা টাকায় মিথা বসে কাজ হয় না এটা থাকতে বলেন এরই করে দেবো আর আপনি বাস্তবান দা করতে পার দান করতে বলেন তাও দান করে দিবাস মসজিলে দান করছে রাজি আছে সব রাজি আছে অথপ এইটা না ছাড়লে হারান না ছাড়লে ফায়দা পাওয়া যাবে তার উদাহরণের জন্য টাকা আওয়ার মুখ দিচ্ছে কিন্তু যে লিস্ট রয়ে গেছে এটা বন্ধ করতেছি রাখবি যা ইবাদত করতেছি নুর পোটের রাস্তা দিয়ে কানের রাস্তা দিয়ে সব জেলে ইবাদত করলে নুর ফায়দা হয় সেই নূরের দ্বারা সে रूफानी भाव से हिमाचत करते महिला थे, थे हिमाचत करते नूर खेला जबान हिफन करते দিক্ষা বলতেছে বিবাদ করতেছে এমন কথা বলতেছে মানুষের দিলে দুঃখ লাগতেছে তো জবান দিয়ে তারা মিথ্যা নিশ্চিত মিথ্যা নিচ্ছে হ্যাঁ তিন মাসের না একা বসে বসে রিপোর্ট এই কথা এক পক্ষের টাকা আশে আছে দুনিয়াতে দেশদুত শুরু হয়েছে যারা ঘটনা ঘটেছে অবস্থা দেখেন দুনিয়াতে কতগুলো দেশদুট হয়েছে এই জন্য করণীয়দের ভিতরে শূন্য করতে হবে আরামগুলো হিং করে মানুষ যখন আল্লাহ আল্লাহ তাদের দিনের মধ্যে তারা ছেড়ে দেওয়া তার জন্য সহজ হবে আর যারা আল্লাহ আল্লাহ সাথে কথা কোন এতেমান করে না গুরুত্ব দেয় না এই নামাজটা পড়ে যোগ করোনা যখন নামাজটা পড়ে ঘাস্ত মনে হয় যে জেলায় জেলার গেট চলে গেছে এই কারণে জন্য গোনার ছেড়ে যাওয়া কঠিন কথা মধ্যে গুণার ছেড়ে যাওয়ার জন্য আল্লাহ ভয়ের যে আল্লাহের পেট্রোল দ্বারা ভয় আল্লাহ ভয়ের পেট্রোল দ্বারা ছেড়ে দেওয়া যায় আল্লাহ পেট্রোল মানে রুহানি তক্ষ এবং আল্লাহর ভয়ের প্যাট্রল আল্লাহর ভয় আপনার আমার ভিতর আসলে আমরা গোনা করতে পারবো আপনি জানেন যে আপনি না কিন্তু একটা না বাড়ে কিন্তু আসলে সাত জায়গায় দেখলে ও দুই হাজার ভালো জিনিস কি ক্ষতি বাড়বে আপনি ধরবেন আজকে জান সম্পর্কে আমাদের সেই আসল ধারণা থাকত ভয় আমাদের অন্তরে থাকতো আমাদের তারা ঘুনা করা সম্ভব করা না এই জন্য আনতে হবে ওটা ছাড়ার জন্য আল্লাহ আল্লাদের বসে আল্লাহর ভয়ের তাকে আপনি একাকা করতে পারবেন না কিন্তু করে আল্লাহর ভয়ের তার ফল হাতে হবে না আল্লাহ আল্লাহ ফল থেকে আপনার চলবে আসবেন এর আর কোন বিকল্প এই জন্য আল্লাহ যদি কোনো বায়ন না করে কোন বায়ান করল না আপনি বসে রয়েছেন কিন্তু সব তার অন্তর থেকে আত্মার অন্তর হ্যাঁ টানতে থাকি আপনার অন্তরে আল্লাহ ভয় আল্লাহ মহাপতেন আপনি আল্লাহ আল্লাহ আল্লাহ মনে করে এরকম দেখতে সবচেয়ে বসলেন উনি কোন ব্যয় করুন উনি মন দিতে বসলেন আপনার দিল এটা টানতে থাকবে প্রত্যেক দিন টানতে টানতে টানতে এক দিন আসবে যে নেওয়ার জন্য আসান হবে গুণা করা আপনার মত কঠিন আজকে এই গোনা সম্পর্কে ধারণা না থাকায় আমরা কত রকম হয়ে গেছে এমন তো অনেকে মনে করতেছে ইসলাম তো মসজিদের মধ্যে মসজিদে ইসলাম আপনার স্মৃতি দেখি বিশাল মধ্যে কিন্তু ইসলাম কিন্তু সে যখন অফিসে বাড়বে এইখানে আর ইসলাম নেই হ্যাঁ সে যখন ব্যবসা টেম্পে বাড়বে ওইখানে ইসলাম নেই হ্যাঁ অফিসে ইসলাম তো ওখানে নেই ইসলামকে তো কোনো বন্ধুরের ধর্ম না অবদিন ইসলামী ইসলাম তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে প্রয়োগ করতে হবে কোন ক্ষেত্রে আপনাকে আমাকে স্বাধীনতা হয় নাই যে মসজিদে আল্লাহকে মানো আর বাজারে ইচ্ছা মতো করো মসজিদে আল্লাহকে মানো আর তোমার করো না ওইখানে আল্লাহ ইচ্ছা মতো করতে হবে হুকুম করতে হবে উদাহরণ একটা জিনিস একটা আছে মিথ্যা হারাম তো অনেকে তো বাইরে ব্যবসার মিথ্যা মেদিন বাংলাদেশকে হ্যাঁ মেডিন জাপানদের খরিদানকে সকাই দিচ্ছে মাঠে পাম দিচ্ছে বাম অয়েলকে হাতির ফরিদানি করছে এই নিজের ধ্বংস ংশ্যের ভিতরে ভেজাল ভেজাল খাওয়ার কিছু ভেজাল খাইতে খাইতে তার অ্যালার্জি রোগী হাটের রুগী দাদা রুগী অটোমেটিক হয়ে গেছে আমরা করতে সেও অনুষ্ঠিত মিথ্যা বললাম দেখ আর কিছু আছে যেহেতু বাস্তবে মিথ্যা কিন্তু আমরা এটাকে মিথ্যা মনে করি না কিন্তু আমরা এটাকে মনে করি না যেমন দেখেন অনেকটা বাচ্চাদের সাথে দেখা বলা হয় কাছে আসতে বলে মায়ের ডাকে তোমার একটা জিনিস আসলে কিন্তু কিছুই দেওয়া নিয়েছে আনার উদ্দেশ্য আশাটা কি করবো তোমার একটা দিন আসলে ধরে দেন এই যে বাচ্চার সাথে দেখার কথা বলা হলো এটা কি গোনায় কবির হবে না মায়ের জন্য না বাপের জন্য দেশের মধ্যে আসছে না দিয়ে ইনফোন নাম্বার মহিলাকে এই কথা বলে ডাকতে শুনলেন বিভিন্ন সময়ের মহিলারা সাথে ছিল আছে বহু মহিলা তার হজা তাহিলাকে এই কথা বলে বাচ্চাকে ডাকতে চিন্তা আলোচনা মহিলাকে জিজ্ঞাসা করলেন তুমি যদি কিছু দিতে চাই কি দিবা আমি নিজ আসলে ওকে সেজুর ঠিক আছে তাহলে তুমি কোনো না আমি এইগুলো চিকিৎস করলাম যদি আপু তোমার দেওয়ার নিয়ে তাহলে তোমার আঙুল নামা একটা কবিতার গুণা লেখা একটা বড় গুণা লেখা কেন ইচ্ছা কথা বললে কেন রাস্তাটা দোকান আমরা এগুলো করি বলে ডাকি তাকে হ্যাঁ বাঘ আসতেছে কুত্তা এগুলো বলে তাকে সাময়ের চেষ্টা করি আমার জন্য আপনি মিথ্যা কথা বলবেন আর কোন পদ্ধতি পাওয়া গেল না এই ব্যাপারে বেশ কিছু মিথ্যা আমাদের সমাজের চালু আছে আমি ইঙ্গিত করছি দ্বিতীয় আছেন আশি মজাকের মধ্যে দিয়ে অনেক মিথ্যা হয়ে গেছে আশি মজাকের মধ্যে দিয়ে একটা বলে এটাকে মিথ্যা মজা করা হয়েছে আমি তো মজা তো করে মিথ্যা বলা যায় আপনার সাথে দরিদ্র আল্লাহ মজা করতেন মানুষ একদম চিন্তা রুদ্ধ থাকবে তো তার এদের হাসি পুষি তা খানি আছেন মিদে কিন্তু সেটা মিথ্যা কথা বলেন ওটা সত্য কথা যে দেখ আমার কথার অর্থ নেই যাবে তখন তারা কেউ বুড়ি থাকবে না আল্লাহ তাদেরকে ষোলো বছরের দুর্ভূতী করে তারপরে মারা যায় এবং সারা যুদ্ধ নির্বয়স থাকবে আর আমার এই বাহনটা উঠটা মারা গেছে এখন আমি দেখেছি আপনি নির্ভর করে আমাকে ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি আর এটা না। তো বাচ্চা ওটা আমাকে আমি বাচ্চার দিনে যাবে না আমি বড় দেখি রাস্তার মানে দেখাই তোমার কাছে কিন্তু যত বড় লোট আছে এটাও কিন্তু কোনো দেখো উঠবে তা বলে খুশি করে আমরা হাসি ময়দানের মধ্যে দিয়ে অনেক মিথা কথা বলে দিলি সেটা মিথ্যা মনে করি অনেকে আসা निजे घंटौल्लास अनेक प्रकाश करेंगे उद्देश्य कीज्जिद मस्जिद एसभा से गी बना এটা হার অনেক আছে গরিব প্রকাশ করেছিকে বেশি গরিব প্রকাশ করে সে লিখুক হ্যাঁ বাস্তব যেটা এটা যে কোন প্রয়োজন বলে সেটা নিষেধ করা হয়েছিল না যোগ্যতা নেয় সেই যোগ্যতা প্রকাশ করবাই ইঞ্জিনিয়ার বা আমি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আসলে কিছুই না সবাই লোকের তোমার ইঞ্জিনিয়ার কাছে কেউ আর দেখব না যে এখন ওটা ইঞ্জিনিয়ার কিনা কোন জায়গার থেকে ইঞ্জিনিয়ার যদি খরচ পোধ করে কার দপ্তরে ফল আছে তো পয়সা দিতে হয় কাজ করতে এখন ফল বিক্রি হয় দেখো এটা থেকে আসলে দায় হবে দেখি না এইদিকে মাওলানা লিখলো আবার খালি হবে তার ঘটনা দিতে আমি মৌলানা এবং আমি মুক্তি আসে যে মৌলনা কাজ করতে লাগবে দশ বছর মুক্তি হতে লাগবে ফার্স্ট ডিভিশনে পাশ না করলে তার তো মুক্তিতে মিলেই না সে দুটো হাতে ধরে মুক্তি চালু করছে ভাবলে মুক্তি এখন তার সাথে সে তিনটা লাগে ফটোটা দাঁড়াবে তিনটা লাগে তিনটা লাগ হয় দুই তালে কি হয় একটা লাখ একটা গল আছে আসলে তিনটা লাখ যখন না করবি তিনটা লাখে তিনটা লাখ গলায় তারপর তিনটা লাখের ফটো আছে দুইটা লাখের ফটো পাবে না বহু লোক তার কাছে হয়ে তার শরীর আঘাত এই এক সপ্তাহ আমার কাছ থেকে এই ব্যাপারে ফটো আনছে যে আমাদের এই কি হবে অনেকে একদম পরিষ্কার অর্থ তৈরি করে মিথ্যা বলতে আসলে হ্যাঁ চিন্তা লাগছে এখন বাপার জন্য দুই চালাক হয়েছে আসল গবে বলে তো দুই চালাকের ফটো জানে না তেমনি যেন অনেকে দেখা যায় যারা চাকরি জীবিক তারা ফুটি বাড়ানোর জন্য মিথ্যা মেডিকেলিকেট দেয় মিথ্যা একটা ডাক্তারের কাছে আছে শুধু যে না আপনি সত্য লেখেন কিন্তু ছুটি না বাড়ে আপনার বেতন কাঁটা হবে বেতন কাঁদা যাতে দুটির মঞ্জুর না হয় সে তো করা যাক মিথ্যা কেন লিখবেন আপনি একটা মিথ্যা দ্বিতীয়ত ন্যায়তার না টুকরি আল্লাহ আপনাকে রাখতে সুস্থ আপনি প্রকাশ করলেন আপনি অসুস্থ আপনি আল্লাহ অপমান দিলেন যে আল্লাহ আমার অসুস্থ করে আমি কি করে দিলাম অসুস্থ বানিয়ে দিলাম তখন কি করতে কোন ডাক্তারের বেঙ্গল সার্টিফিকেট দেওয়া দেওয়া হার এবং তার জন্য ইসলামী ব্যাংকে আমাদের চাকরিটা পেয়ে যেন বলে যায় ইসলামিক চিন্তাবিদের হ্যাঁ সুপারিশ নিয়ে অনেক লোক ইসলামিক চিন্তাবিদ সুযোগ দেখেও নাই আপনার সম্পর্কে আপনার সম্পর্কে আপনি যদি ভালোবান আমার আপনার মানুষ আমি সার্টিফিকেটটা কেমন বল আপনি অবশ্যই করতে আমার সার্টি করতে পারেন তার নিজের জায়গায় থাকতে হবে তারা আমি দিলাম এভাবে যারা যায় বিরাট উপকার তো হয় কিন্তু আমি তো লিখবো আমি তো আল্লাহ দোকান হয়ে গেলাম ধর যারা লিখলাম দিলাম দিলাম যেহেতু আমার এই সুপারিশ করছে আমার নিয়ে মিষ্ঠা দেখলাম ওই লোকটাকে ধোকা দিলাম দুই গুণা হয়ে গেল দুই গুণায় কোমেরা হয়ে গেল আর তাকে গেল যদি যে আমার না হয়ে থাকে তার কারণে সে পর্যন্ত আমার বদ্মা হয়েছে আর এক বুঝিগত এই যে না তার জন্য লেখা যায় তার থেকে লেখানো যায় লেখালো যায় জানা থাকছে না জানা ছাড়া কারোর জন্য এই জনগণ লেখা তাকে দিয়ে লেখালো সব গোলা ইচ্ছার মতো এখন আপনি কেমন জানবেন যে আপনার কাছে আছে সুপারিশের জন্য আপনি জানিয়ে লিখবেন জানার জন্য জিজ্ঞেস করতেছিলেন তো লোকটাকে আমি একটা কাজে লাগাইতে চাই প্রশাসনিক একটা কাজ লাগাইতে তোমরা যারা এখানে আসো তোমরা তার সম্পর্কে জানো ছিল এক অমরে ভারত রাজি আল্লাহ আমি জানি কি জানো তুমি খুব ভালো খুব ভালো তাহলে অমরে ভারত রাজি আল্লাহ করলেন তুমি যে দিলা তার ব্যাপারে তোমার এই সাতির ভিত্তি কি ভিত্তিতে বলবে তারপরে অমরে ভারত দেখা করলেন তার সম্পর্কে হ্যাঁ তার চরিত্র করেছিল যেমন তাকে টাকা ধার দিয়েছিল তাই মতো তোমাকে ফেরত দিছিল তার বাহানা করে যে কোনো লেনদেন করছিল তুমি তার সাথে সে কোনো হাপলা করে নেই কোন অবৈধ কাজের সবাই মা হাঁসলা তাহার সকালের মধ্যে দাগ হয়ে গেছে করল সবার সময় কত লক্ষ দিবে আমি ভারতের খুব ভয় পায়। কারণ এগুলো যদি দায়িত্বে থেকে যায় নেবাষ্ট হয়ে যায় হ্যাঁ হয়ে যায় কত শিক্ষার সাথে সাক্ষাৎ করবে লেন না করলে ভালো সফলকে ফাঁকি করে দেওয়া যায় না অপরে ভারত বললেন দ্বিতীয় পদ্ধতি হল তার সাথে তুই সফল করছি নি কিনা সফল मानसर सकते भ्रमण कर ले सब है मानस चरित्राम गोपन दार्जिलिंग के सामने गोपन करा जाए एक जो सफर कर चला खड़ा कर नान रकम अवस्था सामने आखिर कर् चरित्रे कोई গোপন থাকে না কিনিয়ে আসে তখন সে বুঝতে পারে এই লোকটা কোন ধরনের লোক যখন ঘটনায় তার চরিত্র পরিষ্কার তুমি যে লেনদেন করেছিলে তার সাথে অথবা খুলে সবাই তার সফল করেছিলেন কাক করি লেনদেন করি সফল করি তাহলে কেন এই থাকছে তোমার সাক্ষীদার কোন অধিকার নেই তোমার সাক্ষীদার কোন অধিকার নেই করছে তার সমাজে দেখা দিয়েছে বহু গণ করা যেটাকে বলে মনে করা হয়েছে না অনেকে কিন্তু লিখে দিলে চাকরি হয়ে যায় আমার কি করছে গরিব মানুষ চাকরি হয়ে গেল তোমার কি কথা মিথ্যা দেখলাম আপনি মিজিকে ডাহান দিলা নামে আল্লাহ নালাজ করে আর একজনকে উপকার করবেন এটা শরিয়াতে আপনাকে দায়িত্ব দেয় আপনি পুরো সন্দেশের মধ্যে থেকে মানুষকে যতদূর উপকার করতে পারেন ততদিন উপকার করবেন আপনি লিখে দিলেন তাহলে আমি যেখানে যাই দেখাবো তাহলে আমার কিন্তু সান্তান্তিটা আপনারা লিখতেন জানেন দেখুন সম্পর্কে আমি জানি বা যেসব মাথাকে আমি গেছি সেখানে তার এক তরি যে ব্যক্তি তাদের তো আমি লিখে দেশ আমি নিজেই জানি কিন্তু অনেক আছে আমি জানি না ওই মাদ্রাসার কোন সময় যাইও নাই মতো বন্ধু বান্ধব ওই দৃষ্টিমান আমার বন্ধু বান্ধব তার কথা বলে আমি কোনো তাকে ফলন সার্টিফিকেট লিখি না জানি না সব আমি আমার লেখার অর্থাৎ সুতরাং যেখানে আমি যাই নেই আমার নিজের ধারণা নেই ওটা সম্পর্কে যে যত ছাত্রী ওই ছাত্রী শুনে লিখবি মিষ্ঠা এবং যারা দাদা ওই মাদেশে তাণ্ড এইভাবে আমাদের সমাজের ভিতরে আমি তো কিন্তু নমুনা নমুনাথের বিভিন্ন জায়গায় এমন কিন্তু মিথ্যা প্রচার হয়ে গেছে ওইটাকে মিথ্যা মনে করা হয়েছে না কিন্তু মিথ্যা মিথ্যা মনে করা হইটিছে না মিথ্যা থেকে আরো জিজ্ঞাসা করতে হবে এই ধরনের মিথ্যার ভিতরে আমরা যেন জড়িত হয়ে আমাদের দিন বিমানকে মত না করি আর শেষ ব্যাপারটা আমার এলেই থাকবে যে আপনারা মসজিদ কাজের খবর দিচ্ছেন কিনা মসজিদ নির্মাণের কার্য করতেছে এটা আপনারা যারা এই মহল্লা আছেন বা বাইরে থেকে আছেন একটু সভাপতি কালের কাছে সেটা জিজ্ঞাসা করতেছেন কিনা এদের কি অবস্থা সালসান আছে কিনা তার কাউ আছে কিনা এই জিজ্ঞাসাব আপনারা করতেছেন কিনা আল্লাহ কাছে দোয়া করতেছেন কিনা বন্ধু দাওয়া করতেছেন কিনা আপনাদের কিন্তু জানতে পেরেছি কি খবর আপনাকে আল্লাহ দ্বারা দিনিয়াতে ইচ্ছা নেই রাখছেন মাধ্যম দ্বারা করবেন মাধ্যম দ্বারা করবেন হ্যাঁ কোন টাকার বস্তা তিনি আসম থেকে নাচর করবেন এখন থেকে দাবি করে আবার বাবা নেই মা নেই বাপ্পা ছাড়া টুকর সেই আমাদেরকে তারা যাদেরকে আল্লাহ কৌফিল দিচ্ছেন এমনকে ডাকলেন দাওয়াত দিলেন থানার দাওয়াত দিলেন থানার দাওয়াত দিয়ে তাদের কাছে আমাদের এই ফান্ড ছিলেন একজনের একজন একটা সুমেরটা দায়িত্ব দেন টাকাটা অত জরুরি না আপনি মাল ভালো মাল এক নম্বর মাল বস্তি হ্যাঁ দেখো দীর্ঘদিন যেখানে কোন কমজোর মাল োপর সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে খালি যে কথা কমিটি তারা করবে তাকে দায়িত্ব নেই এরকম না সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে সকলের দলও করবেন চেষ্টাও করবেন আল্লাহ তালা এই মসজিদের হাজেম হিসেবে ধীন হিসেবে আমাদেরকে কবল করে দেন